আবু সালামা রদল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সায়েদ খুদ্ি রদল্লাহ তালাহ আনহু এর নিকট উপস্থিত হয়ে বললাম আমাদের সঙ্গে খেজুর বাগানে চলুন হাদিস সংক্রান্ত আলাপ আলোচনা করব তিনি বেরিয়ে আসলেন আবু সালামা রদল্লাহু তালা আনহু বলেন আমি তাকে বললাম লাইলাতুল কাদর সম্পর্কে নবী সাল্লাহুআ আলাহাল্লাম হতে যা শুনেছেন তা আমার নিকট বর্ণনা করুন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাই্লাম রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলেন আমরাও তার সঙ্গে ইতিকাফ করলাম জিব্রিল সালাম এসে বললেন আপনি যা তালাশ করছেন তা আপনার সামনে রয়েছে অতঃ্পর তিনি মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করলেন আমরাও তার সঙ্গে ইতিকাফ করলাম পুনরায় জিবি আল্লা সাল্লাম এসে বললেন আপনি যা তালাশ করছেন তা আপনার সামনে রয়েছে অতঃপর রমজানের বিশ তারিখ সকালে নবী সাল্লাই্লাম খুদ্বা দিতে দাঁড়িয়ে বললেন যারা আল্লাহর নবীর সঙ্গে ইতিকাফ করেছেন তারা যেন ফিরে আসেন আবার ইতিকাফ করেন কেননা আমাকে স্বপ্নে লাইলাতুল কদর অবগত করানো হয়েছে তবে আমাকে তা নির্ধারিত তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে নিঃসন্দেহে তা শেষ দশ দিনের কোনো এক বেজোর তারিখে স্বপ্নে দেখলাম যেন আমি কাদা ও পানির উপর সেচদা করছি তখন মসজিদের ছাদ খেজুরের ডাল দ্বারা নির্মিত ছিল আমরা আকাশে কোনো কিছুই অর্থাৎ মেঘ দেখিনি একখণ্ড হালকা মেঘ আসলো এবং আমাদের উপর বৃষ্টি বর্ষিত হলো। নবী সাল্লু আলিয়ালাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন এমন কি আমি আল্লাহর রসুল সাল্লু আলিয়া সাল্লাম এর কপাল ও নাকের অগ্রভাগে পানি ও কাদার চিহ্ন দেখতে পেলাম এভাবেই তার স্বপ্ন রূপ লাভ করল